الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكن عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سينا اشهد ان لا اله الا الله وحده شريك لا شريك له واشهد ان عيسى ابن الذي أرسل إلى الناس كافة مشيرا ونذيرا وداعيا إلى الله بإذنبه وسراجا منيرا أما بعده فقد تعالى الله تعالى দেয় বি ফিসারিয় ম নিষ্ক ম فَذَٰلِكَ يَتُوبُ عَلَيْهِمْ وَصَابُوا بِمَا فِي الدُّنْيَا مَعْنُهُمْ فَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ أُرْجِعُكُمْ সদত বুল সাহা সিদিন সালাম সালামগান সেই দিন তিনদিন ব্যাপী পবিত্র তস্বের কোরআন মাহিলে সমাপনের দিনে অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি রাম সন্দিরে সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভায় পর্দার অন্তরায় অবস্থানবোধ অত্যন্ত শ্রদ্ধে সর্বপ্রথমী মহান আল্লাহ পাক এর দরবারে বসংখ্য অগণিত সুকৌর আজকের মা ফিরে আমাদেরকে শরীফ হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সুপৌর আমাকে আরো বিষয় দেওয়া হয়েছে সবটা আমি আপনাদের সামনে লোকমানে যেখানে হজরত লোকমানে হাকিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহ যেই নসিহক গুলো ওনার সন্তানকে লক্ষ্য করে বলছিলেন যেই নসিহতের মাধ্যমে তার ছেলে চলে গিয়েছিল কিন্তু নসিহতের মাধ্যমে যেই যে গুলো এত গুরুত্বপূর্ণ যার ফলে মহান আল্লাহ পাক এর কারণে যা হয়েছে আমাদের দেশের কোন লন্ডনে লাসপুরে সিলেবাসের দিচ্ছে আমরা মুখটা লেখনি বা তার বক্তব্য লোকমানে হাকিম তার আল্লা কাছে কি ভালো কথার অভাব আছে তার মুসিহত গুলো কোরআন শরীফের অংশাইয়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছে অথচ লোকমানে হাকিম নবী ছিলেন না ঈদ চূড়ান্ত এর কারণ কালো কোন লোকে আল্লাহ নবী বানান বটন বানায় নাক নেয় টুটমুটা বড়ির কোন সাইজ নেয় এই জাতীয় কোন লোককে আল্লাহ ফায়গাম্বর বানান নাই সমস্ত নবীরা যেমন তার চামড়ার কারা সুন্দরবন লোক লোকমানে যতজন পায় কাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব পায় কাম্বরার চামড়ার আকর্ষণীয় এবং মাথার থেকে পর্যন্ত গঠনটাও খুব সুন্দর ছিল আমাদের নবী ছিলেন বিশ্বনবী যেহেতু এই কারণে তিনি ছিলেন বিশ্ব সুন্দর ওনার যেমন চাম্নার তারা আকর্ষণীয় ঠিক তার বড়িও আকর্ষণীয় মাথার থেকে নেয়া পা পর্যন্ত আল্লাহর নবীর শরীরে দুষ দেখাবার মত কোন কাউ দুঃখ লোকমায় হাকিমকে জিজ্ঞাসা করেন উনি নবী ছিলেন না বক্তব্য হইল একটা হলো নগবত আর একটা হলো হেকবার এই দুইটার যে কোন একটা তুমি গ্রহণ করতো লোক হাকিম জানতে চাইলেন যে এই দুইটার যে কোনো একটা যদি আমাকে নেওয়ার ইচ্ছা বা অনিচ্ছা দেওয়া হয় তাহলে আমি নব নেব না একমত নেব আর যদি আল্লাহ পাক আমাকে দিয়ে দেন তাহলে আমার তো কোনো আপত্তি করার নেই নবদ দিলে আমি না আর আমাকে যদি নেওয়া না নেওয়ার ইচ্ছা দেওয়া হয় তাহলে আমি নবুয় নেব না একমত কম বেশি দায়িত্ব আর একমাত্র কৌশল এগুলো যদি নেই জবাবদিহিতা কম প্রত্যেক নবী মহান আল্লাহর দরবার তার জবাব এবং পালন করা অনেক কঠিন বিষয় নবীদের উপরে যদি আমাদের উপরে এই নির্যাতন আসে তাহলে কসিম খারেও কখনো আমরা এই নির্যাতনের মোকাবেলা ঠিক আছে না তো আলুরা পাক যদি আমার নবেন নবতের দায়িত্ব পালন করার যোগ্যতাও আল্লাহ দেবে আর যদি নব দায়িত্ব আমি তাহলে দায়িত্ব পালন করার কোন সহযোগিতা আল্লাহ থাকবে না আমার নিজস্ব কোন দায়িত্ব এটা ইসলামের বিধান কোন দায়িত্ব সায়ানিও কোন দায়িত্ব যদি তুমি চেয়ে নাও নিজেকে যোগ্য মনে করো তাহলে তোমার তাহলে তার কাছে সেই যোগ্যতা না থাকলেও আর লার পক্ষ থেকে সাহায্য থাকবে দায়িত্ব চালাইয়া আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা ব্যর্থ হয় কেন সব যোগ্য তার দায়িত্ব আর বুঝেই তো স্যার যে যদি কোনো যোগ্য লোক আল্লাহর আসমানের নিষেধ জমিনের ভেতা হ্যাঁ আমি ইলেকশনের দ্বারা যা আপনারা আমাকে ভোট দেন আমি বলি না কিন্তু আপনার এই কারণে দায়িত্ব যে হ্যাঁ দায়িত্ব সঠিক ভাবে তার যোগ্যতা দিয়ে সারা এগোচ্ছ পারে যাই হোক লোক মানে আকিন বলেন নবতের দায়িত্ব যদি আমি চাইনি আর যখন বীরুদ্ধাদ পক্ষ থেকে নির্যাতন তখন এই দায়িত্ব আমার পক্ষে তখন বরদাস করা সম্ভব হবে না আল্লাহদ্দিন সৈয়ের আমার তো লড়াই ওনার কিতাবে নুর সুদুর আহ্বালুল কবু এই কিতাবের মধ্যে লেখেন লোকেরা বললো যে কবর থেকে কোনটা যদি বলে মুদা কবর থেকে উঠতো না আর আমরারও মাল ঋষা আলিক ইসলাম এক পুরান গুরুস্থান একটা কবর বললেন কুম বিজ আল্লাহ হুকুম উঠেন আল্লা কবর মাটি সরাই দিচ্ছেন খুনি উঠলেন ইশার ইসলাম মা ইস্মুকা। আপনার নাম কি এবং আপনার পরিচয় কি আমার পুরো পরিচয় হলো আনা ইবনে ন আমার বাবা নোয়া আলিফ ইসলাম তিনিও পায় কাম আর আমি আমিও আল্লাহ পায় কাম তো এই শাহ আলীক বলেন তাহলে তো বারালো তিনি বলতেছেন কিবার বলেন আমি আল্লাহর হয়ে সাক্ষী দিয়েছি। আল্লাহর শ্রেষ্ঠ যে কয়েকজন ফায়াকাম্বর আছে এর মধ্যে আপনি এই শাহ আলিক বলেন আমি দুইটা প্রশ্ন আপনাকে করব কি প্রশ্ন একটা হল আপনার করধে চুল সাদা আর অর্ধেক কালো কাল সাদা হওয়ার বিধান আসছে ইব্রাহিম নদীর এর আগ পর্যন্ত মানুষ পাঁচ বছর যদি বাঁচত চুল সাদা হইত সর্বপ্রথম চুল সাদা হয়েছে ইব্রাহিম নদী উনি বলেন আল্লাহ আমার চুল যে সাদা হয়ে গেল আল্লাহ বলেনা হইলে দুনিয়া তো ইজ্জত বাড়ে আর সুলতানি সাদা হইলে কবর ও ইজত ইয়া ইয়া ইনি আকসাম নামে একজন তাবি ছিলেন উনি আল্লাহর দরবারে হাজির করলেন আল্লাহ করিজ্ঞাসা করতেছেন এই বুড়া এটা করলি কেন ওইটা করছো কেন তখন এই রহমতুল্লাহ রায় তিনি বলেন আল্লাহ আপনার ব্যাপারে যা সরছি না কিন্তু আপনার সামনে সেই সোনা জিনিসটা তো কি শুনছি আমি সমস্যাসানি আব্দুল রাজা হাত দাসানি মামা হাতদাসানি জহরি আব্দুল রাজা উনি বয়ান করছেন মামার কাস্তিকা মামার বয়ান করছেন জুহরির কাস্তিকা জুহরি বর্ণনা দিছেন উর ইমনে জুবাই এর জিম র আপনার কথা আল্লাহ আপনি নাকি সাদা দাঁড়ি খুব সম্মান করেন ইজ্জত করেন এই সমসহ আপনার কাছে আমি বসলাম কিন্তু আজকে আমার দমক শুরু করছেনা কায়েশা সাদা কাসুল্লাহ সাদা কা ইব্রাহিম আলীক ইসলাম বলেন দাঁড়িয়ে সাদা বলে চুরু সাদা বলে যদি ইজ্জত বাড়ে তাহলে আরো ভাই কিন্তু আমরা ইজ্জত বাড়ানি গ্রহণ করতে রাজি হি না ইসা আলীক ইসলাম বলেন দুই নম্বর প্রশ্ন আপনি তো ইব্রাহিম আলীক ইসলামের আগে আপনার তো একটা সাদা তাহার কথা না এই সাদা হইল কেন তখন সাম আলীক ইসলাম বলেন আমি কবরের সাইিত ছিলাম আমি জানি কেয়ামতের মারে উঠতে হবে কবর থেকে উঠে উঠি নাই এখন যখন শুনলাম উঠেন। আমি তখন মনে করছি কেয়ামতের মাঠ যাচ্ছে। এখন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার নবুতির কি হিসাবটা দেব এই সিনটা কবর থেকে উঠে আপনার সামনে দাঁড়াইতে দাঁড়াইতে আমার দেখ চলসার হয়েছে আল্লা চলে যেতে চান চলে যাবেন আর যদি থাকতে চান তাহলে আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবো আল্লাহ আলামি আপনাকে হায়াত মারাই দেওয়ার সাম আলীক ইসাল্লাম বলেন হে ই আলীক ইসাল্লাম আমি কি দুনিয়াতে থাকবো না কবরে আবার চলে যাব ইটা বলার আগে জানতে চাই আমার ভিতরে যে রু আসছে ইটা নেওয়ার জন্য কি আবারও আজ রাই আসবে করে আপনি আলাদা আপনি মিস আপনার কোন গুণ নাই তা আপনি তো ভয় সাম আলিক জবাব ইসা ভাইক ইসলাম আপনার সাথে এখনো দেখা কি বুঝবেন বছর আগে আমার রু করা হয়েছিল আজও পর্যন্ত মরনের কষ্ট আমি বলতে পারি নাই যেত নবুরতের দায়িত্ব বেশি এই কারণে আমি ছিলেন এত ইজত দিচ্ছেন এত সম্মান দিয়েছেন যে কোরআন শরীফ এর গনা বাসা কয়েকজন কয়েক নম্বরের নাম একজন সাহাবি সারা কোরআনের মধ্যে আর দুই নম্বর কোন সাহাবীর নাম নেয় নামটা হা কাদার জায়দুল এই একজন সাহাবীর নাম কোরআনে আছে আর কোন সাহাবীর নাম কোরআন সরিব আর তোদের কোরআনে নাই কয়েকজন সকল নাম তো কোরআনে আনে না আবু তারিফ রাহুকে রসুল বলতেছেন ও জাফর তোমার মধ্যে নাকি গুণ আছে যে গুণ আল্লাহ পছন্দ করেন সেই গুণটি কি হরত জাফর বলেন যে গুণগুলো আছে এই গুণ তো আমি জানি বলেন তোমার আল্লাহ বলছেন তোমার সাতটা গুণ আছে হরত জাফর আল্লাহ বলেন আমার যে চারটা গুণের কথা আল্লাহ বললেন আমার সাতটা গুণ আছে ভালো যেটা আল্লাহ পছন্দ করেন তো আল্লাহকে আমার নাম জ হ্যাঁ আমার আর কিছু দরকার নাই আমার জীবন সার্থক হয়ে গেছে আমার নাম উচ্চারণ করছেন আমার জীবন সার্থক আরেকজন সাহাবি ওনার নাম উবাই কাবাহন বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল হয়েছে রসুল কে কোরআন শিখেছেন স্বয়ং আল্লাহ আর আমি উনার পরা সঙ্গে আমার দ্বারা সম্ভব না অক্ষম রসুল বলেন এমন সময় আল্লাহ রসুল বলেন ওবায়ন আল্লাহ নে আলামিন আমাকে বলছেন তোমাকে এই সুরাটা শোনানোর জন্য হয়ে গেলেন যে আল্লাহ আমার নাম উচ্চারণ করছেন আমার জীবন সার্থক আল্লাহ রো নাম উচ্চারণ করা এটা তো বিরাট বড় ব্যাপার সারা। একজন ফাগম বর্ণ অত সুরের মধ্যে সুরের লোকমান আবার শুধু নামকরণ না সুরানো শেষ না লোকমান ও ইল ক আল্লা লোকমান এই লোকমান নামটা আল্লাহ আহামিন কোরআনের ভিতরে ঢুকাইছেন। এতে বোঝা যায় এই লোকটার সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে আছে কি আমার সামনে বসে বসে কেন কান্দি ডাকেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিব্লা কান্দার কারণ হঠাৎ আমার আর আপনার সামনের কালার কোন মিল নাই নাকের কোনো হারা অগন অভিজিৎ আপনার গঠনের সাথে আমার গঠনের মিল নাই আপনার মর্যাদা আর আমার মর্যাদায় কোনো মিল নাই কিন্তু এরপরে আমার মত ক্যামতের কাছে কোন যোগ্যতা আমার নাই আমি জনলে কান্তেছি কেমতের কঠিন মায় দানে আপনার কাছে একে যেতে পারব আপনার দ্বারা কাছেও সম্ভব হবে না বললেন প্রথম নম্বর হলো নিজেকে কালোর কারণে এত শুরু মনে করু না তিনজন কালোকে মহান আল্লাহ রাবুল আলমীর এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছে ঘ ঠিক না জুশ আইল কারো কারেন্ট কিছু আইলক না শরীর আছে না তো একটু গুতা উল্লেখ করেছেন চারজন তিনজন যেই আদিশে উল্লেখ করেছেন এই তিনজনের একজনের নাম রসুল বলেন রুকমান হাকিম অত্যন্ত কালো ছিলেন খাটো ছিল এবং তাই আমাদের রেল লাইনের মতো হারা তিনি গুলাম ছিলেন বকরির রাখাল ছিলেন রাখাল ছিলেন এখন লক্ষ্য করে দেখেন এই রাখার অবস্থা আর এত সম্মান এত মর্যাদা এই লোকমানে হাকিম হইল যদিও কালো যদিও বিশ্রী কিন্তু হাকিমকে এত যার বক্তব্য যার রসিহত মহান আল্লাহ পাক তার কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন দুই নম্বরে একজন কালো ওনার নাম আর যারা নতুন নতুন নতুন মুসলমান তোমাকে কালক খাওয়া বলে তোমার নাকের সেন্টাক্টিক নেই খারসি মিগর আর আমি দামে খাট না এর সেন্টার টিক না একটু দেখলে তো দিনের বেলো লাইট দিয়ে লক্ষ্য করে দেওয়ার বিরাট তুমি নিজেকে মনে করো যদিও তুমি কালো কিন্তু কি মতো কেমন কঠিন মা তোমার এত সম্মান যেদিন আল্লাহ রাবুল আলমেন বলে একটু ব্যাধ উন্ন করবেন অনেকটা করবেন আবার আগে জন্য আহ্বান করলো গেটটা খুলেন আপনি ভিতর থেকে জিজ্ঞাসাবেন আপনি কে আমি তো মু আবার ইসালাম করা করেন, আবার ইসালাম করা দরজা খুলো জানি আল্লাহ দিয়ে দিছেন মুদ্রে আমরা লুকতে আসছি বুঝলে বেআ করবেন একটু দাঁড়ান আবার আপনি আমি ঈশা আলীক ইসলাম ঈশা রুহুল্লা জমা গেইডের মধ্যে দাঁড়ানো আর তোমরা করলেন আর তো অপেক্ষা করেন কারণ নাকি তখন ভিতর থেকে ডাক দেওয়া যত নাম শুনি আদম শুনিগু শুনিম শুনি মুহার নাই উনি কোথায় উনি এখনো কে আমতের মাঠে চূড়ান্ত হয় কি বলছে না হয়েছে সেটা না শোনা পর্যন্ত উনি জানির দিকে পা ভাড়াবে না উনি এখন আসবেন না উনি উম্মতের চিন্তায় আছে আর আমরা এই আরো দূরে আমাদের আঁচে দেয়নি এই জন্য অন্যান্য বলেন আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জনকে দিয়ে উদ্বোধন করানো হয় কেউ মন্ত্রী দিয়া কেউ কেউ প্রধানমন্ত্রী আমি আল্লাহ যা জান্নাত বানাইছি ওই জান্নাত আপনাকে দিয়ে উদ্বোধন করব বিশ্ব নবীকে দিয়ে উদ্বোধন করা হবে তাই সাবি বিশ্বরবীরা জান্নাতেরবীর আর উনি তো আসতেছে না উনি উন্মতের চূড়ান্ত হয় সালাম আসেনা জান্নাতের দিকে আসবে না তাহলে এখন কি করা আল্লাহ রা পুরো তখন বলবেন হেস্তারা জান্নাত থেকে একটা সবুজ রঙের কুটনি নিয়ে যাও যে কুটনি দেখব পাথরের তৈরি তার পাগলের সবুজ ওটনি আমার নমিকে বিশ্ব নবীর কাছে যখন গিয়ে বলবে উড আনতে উঠেন জাননাতে নিয়ে যাব গেটটা করবে আল্লাহ তখন বিশ্ব নবী বলবেন অবশ্যই জান্নাতে যাব কিন্তু এর আগে আগে আমি জানতে চাই আমার উন্মতের বেলায় আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন এটা না শুনলে আমি জান মাথে যাবো না তখন আল্লাহ রাবুল আলমিন বলবেন অনবী এই কথা তো আমি আপনাকে আগেই জানাই দিয়েছি উন্মতের বেলায় আপনাকে অসন্তুষ্ট করবো না সন্তুষ্ট করব অতএব আপনি যান মাথে যান যতক্ষণ পর্যন্ত আপনি এই কথা না বলবেন যারা আমি খুশি হয়েছি ততক্ষণ পর্যন্ত আপনার উন্মতকে আমি জাহান নাম থেকে মুক্তির দিতেই থাকবো তলায় বিলালকে ডাক বিড়াল তোমাকে আহ্বান করা হবে আমার উঠে লাগান জন্য বিড়ালে ওই দিন আমার দান বসে থাকবে আব বাম বসে থাকবে অমর আর তুমি বেলার নিচে থেকে উডের লাগাম ধরে ধরে ওই দিন আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে যিনি নাকি যুদ্ধের মাদে যুদ্ধের মাঝারে যিনি প্রথম শাহাদত বরণ করেছেন কাপের দেরে নির্যাতনের বেলা প্রথম যিনি শহীদ হয়েছেন একজন মহিলা তার নাম সুমাইয়া বদরের যিনি ছিলেন উমরের আজাদ করা উনি আফসি উনি দেখা যায় ঠিক নাই উনি এমন শহীদ যখন হয়ে গেলেন বদরের যুদ্ধে আহ্বান করা হবে রক্তেন এই তিন কাল আর কষে আরেজন বালাই দিল্লাম তিনি ছিলেন আব্রাহ বাসযম একদিন তিনি বক্তৃতা আর হাজার হাজার লোকেরা লোকগুলো মনোযোগ দিয়ে আস না এটাও যদি বক্তা মনে হবে আমনার দেশের অনেক বক্তা আল্লাহর রহমতে উঠতে পারলে আমার দিশের নিয়াম যে মানুষ আমার কথা শুনে আর চৌধুরী বলেন লোক মানে কথা শোনার জন্য সার গর্ব আলোচনা শোনার জন্য ফতুয়ার কাজ তিনি করতেন দাউদ অনেক ইচ্ছা ফতুয়ার কাজ করতেন লোক মানে হাকিম এখন সমস্ত ফতুয়া তিনি দিতেন ইসলামের বিধিবিধানের ফটুয়া সেই লোক মানে হাকিম তিনি কথা বলতেছেন আর হাজার হাজার লোকেরা শুনতেছে মাঝখান থেকে একটা মুখ দাঁড়ায় গেল দাঁড়াই বলেন আমি না বই রাস্ত সাহস কি বলো অনুমতি দিলে বলেন বা আমি জানতে চাই আমি একজন রাখা বক্রি রাখালি করব আমি বক্রি রাখালি করার সময় মাঠে একটা লোক আমার সাথে বকরির রাখালি করতো ঠিক দেখতে আহমের মতোই আপনার মত খারাপ না ছিল সেই লোকমান ছিল একজন বকরির রাখা আর আজকে সব থেকে মর্যাদার আসনে তিনি বসা কারণ একজন আলেপ একজন হকালী আলেপ তার মধ্যে